আসসালামুকুম রহমতুল্লাহরাত দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক বোন ভাইদেরকে शुभे सालाम मुबारकबाद कुर आन दिए जीवन गड़ारबाई कुरान पढ़ी आसन सबा कुर आन बुझी आसन कुर जीवन गढ़ी आसन कुर रंगे रंगीन हई कुर माध्यम बदले जा पृथ्वी के बदले देवर्तन एस কোরআন পরিবর্তনের গান গায় কোরআন উন্নতির গান গায় কোরআন আমাদেরকে অধপতনের অতল তল থেকে আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছাতে চায় কোরআন আমাদেরকে জাহিলিয়াতের অন্ধকারের অমানিসা থেকে বের করে আমাদেরকে জান্নাতের রাজপথ দেখাতে চায় কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিয়ে যেতে চায় কোরআন আমাদের ব্যর্থতা विफलता सफल होते शेखाए कुर आन एस असुस्थता साराते कुरानसिक रोग दूर करते कुर आन हिम्मत जुगाते कुरान आल्ला पक्षे मुक्तर आभायत हुए कुरान मुक्तर दिसारी कुरान हेदायतर बाणी विश्व मानवतार महान संविधान মহা গ্রন্থ আল কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন এই কোরআনের আলোচনা আর এই কোরআনের কথা যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে যারা কোরআনের কথা শোনে তারা সত্যের সাথে থাকে যারা কোরআনকে মানে আর কোরআন জানে তারা রহমতের সাথে থাকে বরকতের সাথে থাকে আর কল্যাণে তাদের জীবন ভরপুর হয়ে যায় বয়স নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা যেখানে আল্লাহ বলছে ঘরের মধ্যে কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে আজীন আল্লাহ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন অনুমতি দিচ্ছেন উপদেশ দিচ্ছেন যে সেখানে আল্লাহর স্মরণকে উঁচু করবে এবং আল্লাহর নামকে সেখানে স্মরণ করা হবে আর সকালে আর সন্ধ্যায় সেখানে আল্লাহর তসবি তাহালিল গুণগান করা হবে আর এমন মানুষ রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারে না এবং করা থেকে তারা উঠবে তড়পাতে থাকবে আর আল্লাহ রাবুল আলমিন যাতে করে তাদেরকে উত্তম প্রতিদান দেন কারণ তারা যা আমল করেছে সেটা ভালো আমল এবং আল্লাহ তাদেরকে আরও বেশি করে আল্লাহর মেহরবানি থেকে দিবেন আল্লাহ যাকে খুশি তাকে বেগাই হিসাব বিনা হিসাবে দান ভাইরামার বোনেরা আমার আল্লাহর ঘর মসজিদের কথা আল্লাহ তাহলে এখানে বলছেন ফি ঘরগুলোকে যেন উপরে উঠানো হয় উপরে উঠানোর অর্থ কি উপরে উঠানোর অর্থ হলো যে মসজিদকে যেন আমরা উপরে রাখি মসজিদকে আমরা বানাই মসজিদকে তৈরি করি মসজিদের রক্ষণাবেক্ষণ করি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মসজিদকে পরিচালনা করি এবং মসজিদকে মানুষের ব্যবহারের উপযোগী রাখি মসজিদের যে কোনো প্রয়োজন মিটায় মসজিদ কেন্দ্রিক জীবন আমরা গড়ি মসজিদ ভিত্তিক সমাজ আমরা গড়ি আল্লাহর ঘরের সাথে আমাদের পারমান্ট রিলেশন হয়ে যায় এটাই হলো আল্লাহ রবুল্লা আলমীন চাহান اللہ مسجد گلو مسجد مالک کے সঙ্গে আর কাউকে ডাকবে না মসজিদে গিয়ে একমাত্র আল্লাহ কে ডাকবে মসজিদ যারা বানাবেন আর মসজিদের খেদমত যারা করবেন তারা বড়ই সৌভাগ্যবান তারা লাকি। তারা মসজিদ বানানোর ক্লিয়ার হাদিস করেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ বানায় দুনিয়ার এক ঘর মসজিদ আল্লাহ আপনার জন্য বানান জান্নাতের ঘর কারণ এই ঘরের মালিক হলেন আল্লাহ এই ঘর আল্লাহর জন্য বানানো হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রসুলের বর্ণনা আল্লাহ থেকে বর্ণনা করছেন আল্লাহ কিছু ঘর আছে এখন এই ঘরগুলোর কি নাম আল-মাসাজিদ ঘরগুলোর নাম হলো মসজিদ কাজেই যারা আমার ঘর মসজিদে এসে আমাকে জিয়ারত করবে আমরা বানাতে হবে মুসলমানদের বড় পরিচয় হলো তারা মসজিদ ভিত্তিক জীবন যাপন করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে পৃথিবীর আনাসে কানা যেখানেই যে সময়ে মুসলমানরা গিয়েছে নিজেদের বাড়ি ঘর তৈরি করার আগে সবার আগে তারা নিজের ঘর না প্রবেশ করে নিজে কোথায় থাকবেন না থাকবেন সেটাকে পরিপূর্ণভাবে ফাইনালাইজ না করে নিজের ঘর বাড়ি না বানাইয়ে তিনি আল্লাহর ঘর মসজিদ মসজিদের নবী বানালেন কি। যাকে কেন্দ্র করে গড়ে উঠল আল মসজিদুল আলামিন। मानुषे पक्ष जगत हिदायत प्रत्यक होसलमान देर ऐक प्रत्यक हो इशा अल्लाह घर चे आल्ला घर ता बी दरकार इस আল্লাহর ঘর আমরা যত্নবান হতে হবে আর আল্লাহ এখানে বলছেন আল্লাহর ঘরগুলোকে বানাবে উঁচু করবে সুন্দর করবে ব্যবহার করবে লোক আপচার করবে দায়িত্ব নিবে পয়সা খরচ করবে এবং আল্লাহর ঘর কেন্দ্রিক যাপন করবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে বলেছেন সেই কথা আমরা স্মরণ করছিলাম যে যদি আল্লাহর ঘর মসজিদ আমি তৈরি করি তাহলে রবুল্লা আলমিন আমার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন মুসলমানরা যেখানেই যায় পৃথিবীর যে দেশেই মুসলমানরা গিয়েছে সব দেশেই তারা মসজিদ তৈরি করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন ইউরোপ আমেরিকাতে আপনাদের যে সমস্ত ভাই বোনরা গিয়েছেন সেখানে গিয়ে তারা হাজার হাজার শত শত মসজিদ তারা তৈরি করেছেন বিভিন্নভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে সহযোগিতা অনেক সময় করা হয় না তারপরেও কষ্ট করে তারা ছোট ছোটো জায়গা করে নিয়ে হলেও তারা মসজিদ তৈরি করেছেন আপনি লন্ডনে গেলে অনেক মসজিদ দেখবেন আপনি আমেরিকাতে গেলে অসংখ্য মসজিদ দেখবেন কানাডাতে গেলে সুন্দর সুন্দর মসজিদ দেখবেন হ্যাঁ এখনও পর্যন্ত মসজিদ আরও অনেক দরকার কিন্তু মুসলমানদের মধ্যে এই মানসিকতা আলহামদুলিল্লাহ আছে যেখানে তারা যায় সেখানে তারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহর এই ঘরের বিষয়ে আলোচনা আরও করতে হবে কিন্তু এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল ব্রেকে যাওয়ার বিরতিতে যাওয়ার কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসব একই আলোচনায় ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামাইহমতুল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 প্রতি বৃহস্পতিবার আটটা বাংলা সাতটা ভারত ক্ল্যারিফাই মেসেজ ইসলাম রিলেশনশিপ নোট ওন বটো watch real who miss janna treading the path of real success every muslim should remember the justice of islam watch presentations by the young orators of islamic international school i stand before you with maryam Armar, saad Siddiqui, ammar saad sidiqui ammar allahpur dasneem dar miss bas sayad sara noori and parik naik Jua is a supplication. Obey Allah and obey his Messenger. Look at all the November hearing his mission. last wish him to be from the switchedow. in nestećrican qual calculations 15.1990 intelligence Therefore, according to all these koskaations, to Ouallahu has established Math and Dota After that, Emmanuel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 দেখুন আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম ব্যাক আমরা আলোচনা করছিলাম আল্লাহর ঘর মসজিদ নিয়ে সুরা নুরের জেআ আল্লাহ বলেছেন घरगुल्हे ऊँचू करते घरगुलो के बनाते घर लुकाफार करते देखाशुना करते दायित्व नीते परिष्कारच्छन्न रखते से नमज़ आदाय करते घर आबा दायित्व नीते है से दायितर कथाई स्मरण कर आयातर अनुजाई जे हदीसर मध्य रसुल्लाह सल्लाह आलहीसलम जो कथा के बोले से कथा स्मरण करल्ला घर मुस्जिद तैरी करी रबुल्ला आलमीन हमारे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 আর যেদিন মুসলমানদের এই মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় সেদিন থেকে তাদের অধোবতন নেমে আসে আজ আমাদের অধোবতনের কারণ হলো মসজিদ বড় বড় মিনারা দিয়ে আজান হয় কিন্তু মসজিদে মুসল্লিদের খবর থাকে না ইমাম আর মুওয়াজ নামাজ পড়ে চলে আসতে হয় হায় দুঃখ এই জন্য প্রথমত মসজিদ আমরা বানাতে হবে এবং মসজিদের আবাদের ব্যবস্থা করতে হবে মালিক হলেন আল্লাহ কিন্তু এই সাথে সাথে আল্লাহ নিয়ে কথা বলছেন খালি মসজিদ কে বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং একেবারে সাজানো গুসানো ঝাড়বাতি এরপরে রং আয়তল কুরসি লেখে ভরা বিভিন্ন ধরনের পেইন্টিং ডেকোরেশন করলাম কিন্তু নামাজ পড়তে গেলাম না এতে কোনো লাভ হবে না এতে কোনো ফায়দা হবে না এতে কোনো বেনিফিট হবে না রে ভাই হবে না রে বোন সেজন্যই আল্লাহ সুবাহ এই ঘর আমাদেরকে যে আবাদ করতে হবে আবাদের কথা কুরআনুল করিমে স্বয়ং বলে দিলেন যে আল্লাহর নাম এখানে স্মরণ করা হবে আল্লাহর নাম স্মরণ করা মানেই তো হলো আল্লাহর জিকির করা মানেই হলো নামাজ আদায় করা সালাত আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়ম করো আমাকে স্মরণ করার জন্য তাহলে সেখানে আল্লাহর স্মরণ করা হবে আল্লাহর ইবাদত করা হবে কোরআন তেলাবাত করা হবে ইসলাম সম্পর্কে আলোচনা হবে কথাবার্তা হবে রবুল্লা আলমিন কিয়ামতের ময়দানে সাত ধরনের নিচে ছায়া দিবেন কারণ ওই ছায় যারা জায়গা পাবে তারাই জান্নাতি হবে এই সাত গ্রুপের মানুষের মধ্যে এক গ্রুপের মানুষ হলো তখন আবার সে অপেক্ষা করে যে দ্বিতীয় অক্ত পরবর্তী অক্ত নামাজের টাইম কখন হবে এবং কখন তিনি মসজিদে এসে ফিরতে পারবেন এটা হলো মসজিদকে ভালোবাসা मस्जिद रिलेशन आल्ला सन्ध्याय कथा आल्ला सकाल और सन्ध्याल दिन शुरू है सकाल दिए रे शुरू सन्धा दिए दिन रात सब समय पास वक्त नाम যেই টাইম টেবল রব্বুল্লাহ আলামিন আমাদেরকে দিয়েছেন এই টাইম টেবল ইমপ্লিমেন্ট করার এই রুটিন ইমপ্লিমেন্ট করার বাস্তবায়ন করার জায়গাও আল্লাহ দিয়েছেন বিশেষ করে পুরুষের জন্য দেখেন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে যাই সেখানে আমাদের একটা রুটিন দেওয়া হয় ক্লাস রুটিন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘণ্টা এভাবে ক্লাস চলে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন একটা পারমানেন্ট টাইম টেবিল আমাদেরকে দিয়েছেন পারমান্যান্ট ক্লাস রুটিন আমাদেরকে দিয়েছেন এর ঘন্টা হবে কুদ্সির মধ্যে আল্লাহ বলেছেন সালাদ আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দেওয়া হয়েছে ইন্টারঅ্যাল আল্লাহর সঙ্গে আল্লাহ একটা বলেন আমি একটা বলি আল্লাহ একটা বলেন আল্লাহ একটা বলেন আল্লাহর সাথে গিয়ে কথা বলব আসরের নামাজে আমরা আল্লাহর সাথে গিয়ে কথা বলবো মাগরিবের নামাজে আল্লাহর সাথে গিয়ে কথা বলবো ঈশার নামাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলবো আর সেটা পুরুষের জন্য সেটা মসজিদ কম্পলসারি করে দেওয়া হয় এই জন্য মসজিদ শুধুমাত্র বিল্ডিং সুন্দর হলে হবে না বরং মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করতে হবে মসজিদে মসজিদ কেন্দ্রিক অ্যাক্টিভিটি আমাদের থাকতে হবে আর মসজিদ আবাদের অর্থ হলো মসজিদে যেন শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ না থাকে মসজিদ আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু হতে হবে মসজিদের মধ্যে যেমন নামাজ হবে নামাজের পরে ইসলামী জ্ঞান অর্জন করার ক্লাস সেখানে হবে ছেলেদের জন্য হবে মেয়েদের জন্য হবে বিভিন্ন ধরনের সামাজিক অ্যাক্টিভিটিস মসজিদের সঙ্গে জড়িত থাকবে এমনকি মসজিদ এক্সটেন্ডেড হওয়া উচিত যেখানে বিয়ে শাদী সহ অন্য अनुष्ठान होते इसलामिक रीतिनी बजाय रेखे विशेषकर वेस्टार्न कान्ट्रीगुलोते ब्रिटेन अमेरिका कानाडा अस्ट्रेलिया मुस्लिम कम्यूनिटी जरा आज मस्जिदगुलू अलहमदुल्लह मुस्जिद नबिर आदले गड़े उठे आल्लाहर रसुलर मुस्जिदे नबी दे जमन आजान हतो नाम हतो सेने आल्लाहर रसुलर सहबीरा अके घर बाड़ी ना थे होमलेस जरा तरा घुम সেখানে বিভিন্ন ধরনের জেহাদে যাওয়ার আগে ট্রেনিং হয়েছে বিভিন্ন ডেলিগেশনের সঙ্গে আল্লাহর দেখা করেছেন এরপরে সেখানে থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা নেওয়া হয়েছে আপনারা মসজিদে হারামে মসজিদে নবীতে বিকালে গেলে সকালে গেলে দেখবেন নামাজের পরে মাসায়করা বিভিন্ন জায়গাতে দ্বার্স দিচ্ছেন আলোচনা হচ্ছে ইসলামের আলোচনা সেখানে করা হচ্ছে আনফর্চুনেটলি আমাদের দেশগুলোতে অনেক জায়গায় মসজিদের আর এই মসজিদকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ রব আলিন আমাদেরকে উপরে খুশি হবেন এজন্য আল্লাহ যেমন ভাবে বলেছেন এই মসজিদ তোমরা নিজেরা তৈরি করবে এই মসজিদকে তোমরা শোনা করবে মসজিদের প্রয়োজনে তোমরা পয়সা দিবে আলহামদুলিল্লাহ যেমন এটা কোনো পদবি নয় এটা একমাত্র খেদমত করার একটা সুযোগ সেই হিসেবে মসজিদ নিয়ে আমরা রাজনীতি করব না আনফর্চুনেটলি মসজিদের কমিটি নিয়ে দলাদলি হয় গোলাগুলি হয় ধাক্কাধাক্কি হয় মারামারি হয় রক্তারক্তি হয় এটা হারাম আপনারা কেউ এ লিপ্ত হবেন না যারা মসজিদ ভালোভাবে চালাতে পারে তাদেরকে দিন এবং অন্য সবাই সহযোগিতা করুন এই মসজিদকে যেমনভাবে বানাবো এই মসজিদকে আমরা যেমনভাবে লোকআপ্টার করব মসজিদের যখন প্রয়োজন হবে আমাদের পয়সা করি আমরা দিব আমরা খেদমহত করব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ফা তুমিন ইমান পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে ইমানের অঙ্গ মসজিদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং এই মসজিদে আমরা আল্লাহর ইবাদত করব। যেমন ভাবে মসজিদ তৈরি করতে হবে মসজিদে গিয়ে আল্লাহ করতে হবে এরকম ভাবে যারা মসজিদ কে আবাদ করবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে যারা জাকাত দিবে আর কেয়ামতের দিনকে যারা ভয় করবে আল্লাহ রব আলিন তাদেরকে অফরন্ত পুরস্কার দিবেন বেশি বেশি করে দিবেন ए आल्ला दुनियात तरजिक दें सुन आल्लाल्ला घर मस्जिद दीजिए अपना पैसा कमबेना क्या आसन य गुरुतवपूर्ण आयात थे जो शिखते परी आल्लाब्ल आलमीन के शिखाले जल्लाहर घर मस्जिद केबाद करते हैं आबाद, आबाद करार अर्थ हलो मस्जिद प्रयोजन बनााते मस्जिद बिल्डअप करते एर पर मस्जिद इसे नाम करते मस्जिद परिचालनार दायित्व पुरुष समाज के मस्जिद केंद्रिक जीवन जापन करते যে সমাজ মসজিদ কেন্দ্রিক জীবনযাপন করে তাদের মধ্যে বরকত থাকে আর এই বরকত যেন আমাদের সমাজে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে যেন মসজিদকে কেন্দ্র করে সমাজ গড়ে ওঠে আর এই যেন এই স্বপ্ন যেন সারা পৃথিবীতে বাস্তবায়িত হয় সেটাই আল্লাহ তরবুল্লাহ আলমিনের কাছে আমাদের একান্ত দোয়া আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবার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 दुनिया शुक्रवार विंगल चार भारत मानस के